তাওবার বয়ান আল্লাহ তাল্লাহ ইরশাদ করেন হে মোমিনগণ তোমরা আল্লাহর নিকট খাঁটিভাবে তৌবা করো সূত্র তাহরিম আয়াত সাত রসুল্লাহ সাল আলহাম বলেন গুনা হতে তবাকারী এমন পবিত্র হয়ে যায় যে যেন তার কোনো গুনাহি নেই ইবনে মাজা পৃষ্ঠা তিনশো তেরো খালিজ কাকে বলে দৈনিক বুজুর্গ অতি সংক্ষেপে ব্যাখ্যা এভাবে প্রদান করেছেন যে গুনাহের কারণে মনের ভিতর অনুতাপের আগুন জ্বালাকেই তৌবা বলা হয় ইবনে মাসুদ রাজিউল্লাহান বলেন অনুতপ্ত হয় তবা সূত্র ইবনে মাজাহ ক্রিস্টা তিনশো তেরো খালিস্ত হবার জন্যে কয়েকটি শর্ত আছে এক গুনাহের কাজ স্মরণ করে মনে মনে লজ্জিত হওয়া এবং মনের মধ্যে দুঃখ অনুভব করা দুই সঙ্গে সঙ্গে ওই অন্যায় কাজ থেকে দূরে থাকা তিন ভবিষ্যতের জন্য মনে মনে ধীর প্রতিজ্ঞা করা যে আর কখনও এমন কাজ করব না এবং নবস যখন আবার সেই কাজ করার আয়াস হয় তখন তাকে দমন করে রাখা আর আল্লাহর কাছে এমন আকতি মিনতি করে মাফ চাওয়া যেমনিভাবে মাফ চাওয়া হয় থাকে কোনো চাকর যখন সে তার মালিকের নিকট অপরাধ করে ফেলে সে আকতি মিনতি করে মালিকের হাত জড়িয়ে ধরে একবারের জায়গায় দশবার মাফ চায় তাই আল্লাহর কাছে অন্তত এতটুকু তো করা উচিত আর উক্ত ত্রুটির জন্য তবার সাথে সাথে সরিয়াতে বর্ণিত পদ্ধতিতে প্রতিকার শুরু করে দেওয়া উচিত যেমন নামাজ রোজা জাকাত ইত্যাদি আদায় না করে থাকলে সেগুলো হিসেব করে আদায় করা উচিত কিন্তু সেগুলোর চূড়ান্ত হিসেব করা সম্ভব না হলে মনের প্রবল ধারণাবশত ভিত্তিতে হিসাব করে পিছনের সবগুলো কাজে আদায় করে নেওয়া কর্তব্য কাজা আদায় করার শেষ হওয়ার পূর্বে মৃত্যু হয়ে গেলে সেগুলো আদায় করার জন্য বসিয়ত করে যাওয়া বাঞ্ছনীয় আল্লাহ না করুন কালিমায়ে কুফর বা শিপ প্রকাশ পেলে তার জন্য কালিমা পরে নতুনভাবে ই মান আনতে হবে এবং বিবাহ দৌড়াহতে হবে কেউ যদি অন্যের অর্থ অবৈধভাবে নিয়ে থাকে তাহলে সে অর্থ নিজের প্রবল ধারণার ভিত্তিতে যে পরিমাণ হয় তা মূল মালিককে পৌঁছে দেবে মালিক না থাকলে তার ওয়াসিয়াতকে পৌঁছে তাদের তাদেরকেও না পেলে মূল মালিককে সবাব পৌঁছানোর জন্য গরিব মিসকিনদের দান করে দিবে। এসব এসব বিষয়ে খালিজ তবার জন্য একান্ত জরুরি এরকম খালিজ তবা করলে আল্লাহ ওয়াদা করেছেন নিশ্চয়ই তিনি তবা কবুল করবেন এবং তবাকারীদেরকে ক্ষমা করে মোহব্বত করবেন তবাকবুল সম্পর্কে আল্লাহ তালা বলেন অবশ্যই আল্লাহ তাদের তবাকবুল করবেন যারা ভুলবশত মন্ত্র কাজ করে অনতি বিলম্বে তবা করে এরাই হল সেসব বান্ধা যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহাগ্ঞ সর্বজ্ঞ আর এমন লোকেদের জন্যে কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমন কি যখন তাদের কারুর মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন তারা বলে থাকে আমি এখন তৌবা করছি আর তৌবা নেই তাদের জন্য যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি সূত্র নিসা আয়াত সতেরো থেকে আঠারো পঞ্চম অধ্যায়ে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের অসারতা এবং ইসলামের সাথে তার বিরুদ্ধে মতবাদের উল্লেখ করা হয়েছে এই বিষয়টি জানার জন্যে আপনারা আমার চ্যানেলে কিংবা নিচে স্ক্রিনে দেওয়া লিংক ফলো করতে পারেন বুদ্ধিভিত্তিক প্রোসেট নামে যেই লেকচারটি রয়েছে সেটি শুনতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি